আসসালামুক রহমতুল আলহমদুলিল্ আলহামদুলিলামসলাম রসুলিমা বিসমান রহিম নতিমি কিহলা وَالَّذِي أَرُسَلَ رَسُولَهُ بِالْهُدَى وَدِّينِ الْحَقِّ لِيُزْهِرَهُ عَلَى الدِّينِ كُلِّهِ وَلَوْ كَرِهَا الْمُشْرِكُونَ شَكُلْ پراشنخشا جابوتیو غنوغان ایک مطر رو اللہ رب العالمينير جنن درود ایبان سلام پیش کرسی بشنو بی محمد رسول الله صل اللہ علیه وسلم ارپوتی شمانی আমাদের আধুনিক বিজ্ঞান ও আল কোরআন এই বিষয়টির উপরে আজকে উপস্থাপন করার জন্য সুরা আস থেকে সাত এবং আট নম্বর আয়াত আপনাদের সামনে পেশ করেছে যে আয়াতের ভিতরে আল্লাহ সব আলা কাফের যারা অস্বীকারী যারা আমরা সুরা বাকার শেষ আয়াতের অংশ যেদিন উপস্থাপন করেছিলাম সেখানে বলেছিলাম ফানসুর আলাল কাউমিল কাফিরিন। কা কাফের যারা আল্লাহকে বিশ্বাস করে না যারা আল্লাহর দিনকে বিশ্বাস করে না তাদের মানসিক স্বভাবটি কি এই আয়াতে ওই বিষয়টিকে আল্লা সুবাহন আমাদের সামনে তুলে ধরেছেন এবং এটি আমাদেরও গভীরভাবে হৃদয়ঙ্গম করা প্রয়োজন আমরা আল্লা সুবাহনতার কাছে মনাজাত করছি ফানসুরা আলাল কৌমিল কা আল্লাহ তুমি কাফেরদের উপরে আমাদেরকে বিজয়ী করো মুশরেকদের উপরে আমাদেরকে বিজয়ী করো কিন্তু সেই বিজয় আমাদের সূচিত হচ্ছে না বা আমরা বিজয়ী হচ্ছি না কেন এই কোরআনকে আমরা মুসলমানেরা নিজেদের জীবনে সমাজে রাষ্ট্রে আমরা যথাযথভাবে বাস্তবায়ন করার জন্য কোনো ভূমিকা অথবা পদক্ষেপ গ্রহণ করি না বরং আমরা অনেক সময় কোরআনের বিধানকে কোরআনের আইনগুলোকে কোরআনের দেওয়া সমাধানগুলোকে কাল, মধ্যযুগীয় অথবা আজকের দিনে অচল বলে আমরা অনেকে এগুলোকে যত্ন করে কোরআন শরীফকে গিলাফ দিয়ে পেঁচিয়ে তাকের উপরে রেখে দেই আজ তো অনেক বাড়িতে কোরআন মাজিদ খুঁজলে সেখান থেকে খুঁজেও পাওয়া যাবে না আধুনিক বিভিন্ন বিনোদনের উপকরণ আমাদের ঘরগুলোতে এমনভাবে ঢুকেছে দখল করেছে যে সেখানে যদি গিয়ে কেউ বলে যে আমাকে একটি কোরআন মাজিদ দেন হয়তো বলবে যে আমরা ঘরে কোরআন রাখি না কেন ঘরে কোরআন না রাখার কারণ হলো যে এখানে গান বাজনা হয় এখানে অনেক কিছু হয় আমরা কোরআনকে মসজিদে রেখে দিয়েছি এই কি ছিল জমিনে কোরআন আসার উদ্দেশ্য যেখানে আল্লাহ সুবাহ এটাকে মানুষকে আলোতে নিয়ে আসার জন্য বৈগিনাদ বলেছেন সুস্পষ্ট এক কিতাব যার ভিতরে সব কিছুকে আল্লাপাক খুলে খুলে বলে দিয়েছেন মানব জাতির হেদায়তের জন্য পথ প্রদর্শনের জন্য এই যে হেদায়তের নূর এই নূরকে এই কোরআনকে এক শ্রেণীর মানুষ ফু দিয়ে নিভিয়ে দিতে চায় এই নূরকে দুনিয়া থেকে তুলে দিতে চায় দুটো শ্রেণী এই কোরআনের বিরুদ্ধি বিরোধিতা করেছে একটা হলো সরাসরি যারা কোরআনের বিরোধিতাকারী আরেকটি হলো যারা কোরআনকে নিয়ে কোরআনকে দিয়ে তাদের পেটের পূজা করে চলছে এরাও কোরআনের শিক্ষা কোরআনের আদর্শ কোরআনের বৈশিষ্ট্য বা কোরআনকে সমাজে প্রতিষ্ঠিত করার জন্য কোনোভাবেই তৎপর নয় বরং এরা আরও অজ্ঞ এবং কোরআনকে অপমানিতকারী একটি দল কোরআনকে লাঞ্ছনাকারী একটি দল যারা কোরআনকে তাবিজের ভিতরে ভরে সেই তাবিজকে অল্প মূল্যে বিক্রি করে সেই আয়াতেরই অবমাননা আয়াতই কালিলা তোমরা এই কোরআনের আয়াতকে অল্প মূল্য বিক্রি করবে না কোরআনকে কোনো মূল্য দিয়ে বিক্রি করার কথা ভাবা যায় না আর কোরআন তো তাবিজ বানিয়ে গলায় ঝুলিয়ে নিয়ে বেড়ানোর জন্য নয় তাবিজ সম্পর্কে ইসলামের সুস্পষ্ট বিধান আছে আজকে বর্তমানে বহু সংখ্যক মানুষকে হাতের বাজুতে কমরে বিভিন্ন স্থানে গলায় তাবিজ ঝুলিয়ে রাখতে দেখা যায় তারা তাবিজের উপরে নির্ভরশীল হয়ে গেছে আল্লাহর উপরে তাদের পরিপূর্ণ তাওয়াকুল বা বিশ্বাস বিদায় হয়ে গেছে সম্মানিত দর্শক শ্রোতা তারা দিতে চায়, নিভিয়ে দিতে চায় আল্লাহ আলোকে ইসলামকে তাদের ব্যাপারে আমাদের সচেতন হওয়া তাদের থেকে আমাদের দূরত্ব তৈরি করা এবং আমাদের ইমান ও আমলকে আমাদের চেতনাকে অগ্রগামী করা এটা আমাদের ইমানি দায়িত্ব এটাই আল্লাহ বলছেন যে তোমরা এই দায়িত্ব পালনের জন্য সংগ্রাম চালিয়ে যাও তুমি বসে থাকতে পারো না তোমার সম্পদ তোমার মাল এই দুটো দিয়ে তুমি তোমার এই দিনের সংগ্রাম তুমি চালিয়ে যাও তবে অবশ্যই কোরআনের শিক্ষাকে প্রতিটি মানুষের হৃদয়ের ভিতরে যদি আমরা পৌঁছে দিতে পারি কোরআনের আদর্শ যদি কোরআনের শিক্ষাকে যদি কোরআনের বিধানকে যদি আমরা মানুষের অনুভূতির কাছে গ্রহণযোগ্য করে তুলতে পারি তাদের কাছে তাহলেই মানুষ কোরআনের শিক্ষাকে গ্রহণ করার জন্য এগিয়ে আসবে এই ক্ষেত্রে অবশ্যই একটি গুরুত্বপূর্ণ বিষয় যে কোরআনের শিক্ষাকে কোরআনের আদর্শকে কোরআনের নূরকে সমাজে প্রজলিত করতে গিয়ে যেন সমাজের মানুষের কাছে কোরআনকে বা কোরআনের আদর্শকে একটি কঠিন কঠোর পশ্চাদপদ অনগ্রসর এভাবে যেন মানুষের কাছে কোরআনের আবেদন উপস্থাপিত না হয় আল্লাহ বলছেন মানব সম্প্রদায় শুনে রাখো আমাদের এই যুগে আমরা যদি কোরআনকে যথাযথ সম্মান এবং মর্যাদা দিতে ব্যর্থ হই আল্লাহ বলছেন তাহলে তোমাদেরকে পরিবর্তন করে আমি আরেকটি কমকে নিয়ে আসব অথবা তোমাদের আরেকটি প্রজন্মকে আমি এখানে হাজির করব। সেই প্রজন্মও যদি ব্যর্থ হয় তাদেরকে মিটিয়ে দেওয়া হবে বড় কঠিন কথা আজকের নতুন প্রজন্ম আমাদের যারা অনেকেই কোরআন থেকে দূরে ইসলাম থেকে দূরে মল্লবোধ থেকে দূরে যারা অনেক সময় কোরআনের কথা কোরআনের সমাজের কথা বললে তারা পথে নেমে আসেন এর বিরোধিতা করেন আমাদের অনেক জাগ্রত নারী সমাজ কোরআনের বিধানকে অবলীলাক্রমে অমান্য করে চলছেন এমনকি কোরআনের কোনো আইনের কথা বললে তখন তারা প্রকাশ্যে তার বিরোধিতা করছেন এটা অজ্ঞতা এবং এই অজ্ঞতার ফলেই হয়তো তারা এই ধরনের আচরণ করে থাকেন তো আল্লাহ রব্বুল আলমিন বলছেন যে ওল্লাহু মতিমরিহি কাফির যারা অস্বীকারকারী যারা কাফিররা হচ্ছে সত্যকে গোপনকারী তারা কোরআনকে সত্য কিতাব হিসাবে জানে এবং এটা আল্লাহর বাণী এটাও জানে কিন্তু কাফেররা এটাও জানে যে কোরআনের বিধান যদি সমাজে বাস্তবায়িত হয় কোরআনের আইন যদি সমাজে বাস্তবায়িত হয় কোরআনের শিক্ষা যদি সমাজে প্রচলিত হয় তাহলে আমরা যারা অবিশ্বাসী অথবা আমরা যারা পাশ্চাত্য সভ্যতায় পাশ্চাত্যমুখী হয়ে গেছি তাহলে আমাদের আর সমাজে কোনো জায়গা হবে না সম্মানিত দর্শক শ্রোতা কাফেররা বেঈমানরা অথবা যারা সত্যকে গোপন করে অথবা যারা ইসলাম বিমুখ অথবা ইসলাম থেকে যারা বেরিয়ে গেছে অথবা যারা ইসলামের ধারে কাছেও নেই এই শ্রেণীটা আসলে তাদের একটা ভয় তাদের একটা মানসিক দুশ্চিন্তা যে আমরা যদি কোরআনের শাসনকে গ্রহণ করি তাহলে আমাদের আর চলার কোনো পথ থাকবে না এই তারা কোরআনকে কোরআনের শাসনকে কোরআনের শিক্ষাকে কোরআনের আদর্শকে কোরআনিক চরিত্রকে এবং কোরআনিক মূল্যবোধকে যেটাকে কোরআনের আলো বলা হয়েছে এটাকে তারা সমাজে কামনা করে না কিন্তু আল্লাহ বলেন অল্লাহবতী মনুরিহী আল্লাহ এটাকে প্রজ্বলিত করে রাখবেন জ্বালাবেন হয়তো আজকের যুগের মানুষ তারা যদি এটাকে গ্রহণ না করে বর্জন করে তাতে কোরআনের কিছু আসবে যাবে না কোরআনের কোনো ক্ষতি হবে না কোরআন থাকবে সম্মানিত দর্শক শ্রোতা বিষয়টির উপরে আমরা আরও বিস্তারিত কথা বলবো তবে একটি ছোট্ট বিরতিতে যাব বিরতি থেকে আমরা অল্প সময়ের মধ্যে ফিরে আসছি ইনশা আমাদের সঙ্গেই থাকবেন মানুষ তো আদম সন্তান ण देखु परिणती कल रुन सम्प्रचार सकाल साढ़े छंग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 शुक्रवार नुन सम्प्रचार सकाल साढ़े बांगल स्कूल वरम व Don't know about you watch little wonders at their best bisoy shishura aaj shondha 6 tay apnar samprochar sokal 11 tay bangladeshe ptv assalamu alaikum wa rahmatullahi wa barakatuh ami alochona korchhilam kaferra beimanra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 সীমা রেখা ষাট থেকে সত্তর না হয় পাঁচ বছর পঁচাত্তর অথবা পঞ্চান্ন পঁয়ষট্টি এর ভিতরেই আমাদের এই বর্তমান সময়ের আমরা যারা আছি আমাদেরকে বিদায় হয়ে যেতে হবে হয়তো আমাদের পরবর্তী প্রজন্ম তারা আমাদের চাইতে যদি আরো এক ধাপ এগিয়ে কোরআন বিমুখ হয়ে যায় তাতেও কোরআনের কিছু আসবে যাবে না এটা আল্লাহর কালাম চিরন্তন বাণী এটা থাকবে এটা আছে। এই নূর প্রজ্বলিত হয়ে চলবে সেটাই আল্লাহ রাবুল আলমীন আমাদেরকে এখানে জানিয়ে দিয়েছেন আল্লাহ সুবাহ আমাদের উদ্দেশ্যে আল্লাহ সুবাহ তার রাসুলকে প্রেরণ করেছেন সত্য ইসলাম দিয়ে এই জীবন ব্যবস্থা দিয়ে এবং তিনি তার দিনকে তার ইসলামকে ধর্মকে সবকিছুর উপরে প্রতিষ্ঠিত করবেন সুরা আসের নয় নম্বর আয়াত এই আয়াতের শেষ অংশে যুক্ত করেছেন ওয়ালাউ কারিহ মু যারা মুসরেক এরা এটা পছন্দ করে না যে ইসলাম সব দিনের উপরে প্রতিষ্ঠিত হোক অন্য ধর্ম চালিয়ে যাক অন্য ধর্ম এগিয়ে যাক অন্য ধর্ম যত বেশি সম্প্রসারিত হোক এতে মুসরেকদের কোনো গাত্র দাহ অথবা অস্বস্তি তৈরি হয় না মুসরেক যারা আল্লাহর সঙ্গে সেরেক করে চিন্তায় সেরেক আচরণ সেরেক কাজে সেরেক হ্যাঁ ভাবনায় সেরেক কালচারে সেরেক বহুবিধ সেরেকের ভিতরে যারা জড়িত যারা ইজম গ্রহণ করার ক্ষেত্রে সিরিককারী বিভিন্ন ধরনের মানব রচিত ইজমকে যারা নিজের জীবনে গ্রহণ করে মুশরিক হয়েছেন বিভিন্ন কালচারকে ধারণ করে যারা মুশরিক হয়েছেন বিভিন্ন আনুষ্ঠানিকতাকে ধারণ করে যারা মুশ্রিক হয়েছেন বিভিন্ন তাবিজ কবজ, কবর মাজার এইগুলোকে ধারণ করে যারা মুশরিক হয়েছেন অথবা সরাসরি যারা শির মানে মূর্তি পূজায় লিপ্ত আছেন একটা চিন্তার সেরেক আর একটা হলো ইবাদতের সেরেক সরাসরি যারা এই মূর্তি পূজার দিন সকলের উপরে প্রতিষ্ঠিত দিনের উপরে প্রতিষ্ঠিত হোক এটাও তারা চায় না মুশ্রেকরা আমাদের জন্য নির্দেশ কি আল্লাহ সুবাহ আমাদেরকে নির্দেশ করছেন তুমি দশ নম্বর আয়াতে দুটো জাতির দুরবি সন্ধি এবং তাদের পরিকল্পনা তাদের ইচ্ছা তাদের মানসিক অবস্থাটি আমাদের সামনে প্রকাশ করেছেন একদল নূরকে নিভিয়ে দিতে চায় আলোকে নিভিয়ে দিতে চায় কোরআনকে মুছে দিতে চায় জমিন থেকে কোরআনকে বিদিত করে দিতে চায় এরা হল কারা কাফের। আরেক দল আল্লাহর দিন প্রকাশিত হবে সমস্ত দিনের উপরে আল্লাহর দিন সকল দিনের উপরে প্রতিষ্ঠিত হবে মানুষ এটাকে গ্রহণ করবে সমগ্র বিশ্ব ইউরোপ আফ্রিকা এশিয়া কোনো অংশই বাদ যাবে না আলহামদুলিল্লাহ আল্লাহর এই দিন পৃথিবীতে বর্তমানে সবচাইতে বেশি সম্প্রসারিত দিন সবচাইতে বেশি মানুষ যে দিনের সায়াতলে আসছে সেই দিনের নাম হলো ইসলাম হাজার হাজার লোক প্রতিদিন সারা পৃথিবীতে যারা আজকে আধুনিক সভ্যতায় হতাশাগ্রস্ত যারা আজকের আধুনিক কালচার দেখতে দেখতে এই ধরনের অপসংস্কৃতি কুসংস্কৃতি এবং জগৎ আধুনিক সভ্য জগৎ তারা আজকে এক চরম হতাশার সীমানায় পৌঁছে গেছে যার জন্য তারা ইসলামের শোষিত ছায়াতলে আশ্রয় গ্রহণ করছে তারা কোরআনের আলোয় আলোকিত হচ্ছে একটি দল একটি গ্রুপ হয়তো কোরআনের আলোয় আলোকিত হচ্ছে কিন্তু আরেকটি দল কোরআনের আলো থেকে তারা দূরে দূরে সরে যাচ্ছে এটাই আল্লাহ বলছেন যে দিন সকল দিনের উপরে প্রভাব লাভ করুক সকল দিনের উপরে সে তার ক্ষমতা প্রতিষ্ঠিত করুক এটা আমি কি তোমাদেরকে একটা কর্মপন্থা বাতিল দিব না যে কর্মপন্থা অনুসরণ করলে তুমি আজ আলিম তোমরা আল্লাহর ভয়াবহ ভয়ানক আজাব থেকে নিষ্কৃতি লাভ করবে কি তোমরা আল্লাহর উপরে ইমান আনবে তোমরা কাফেরদের মতো অবিশ্বাসী হয়ে যেও না তোমরা মুসরেকদের মতো আল্লাহর সঙ্গে কখনো শরিক স্থাপন করে দিও না মোমেনগন আল্লাহর সঙ্গে কিভাবে শরিক স্থাপন করে দিতে পারেন মোমেনগণ আল্লাহর সঙ্গে শরিক করেন এরকম বহু নজির আছে মুখে সে ইমানের কথা বলছে কিন্তু গলায় তাবিজ ঝুলিয়ে বেড়াচ্ছে যে তাবিজের কথা রাশুল্লা সাল্লাম বলছেন মান্তা আল্লাহ কাতাম ফাকাত আশ্রাকা যে ব্যক্তি গলায় তাবিজ ঝুলাইলো কাবিজের উপরে নির্ভর করলো সে তো সেরেক করলো এই যে মুসরেক হয়ে গেল। যে কবর এবং মাজারের কাছে গিয়ে কবরবাসীর কাছে সাহায্য চাইছে সে তার কল্যাণ লাভ করতে চাচ্ছে সেখানে গিয়ে সে ধন সম্পদ চাচ্ছে সেখানে গিয়ে সন্তান আমাকে একটি সন্তান দাও তাহলে সে সেরেক করলো কিন্তু সে নিজে মনে করতেছে সে বা ইমানদার তো আল্লাহ সুবাহ বলছেন তোমরা তোমাদের ইমানে সুদৃঢ় থাকো ইমানকে মজবুত করো সিরিখ থেকে দূরে থাকো তারা কথার ভিতরে সেরেক করছে আচরণের মাধ্যমে সেরিক করতেছে বিভিন্ন জিনিসপত্র ধারণের মাধ্যমে সেরেক করতেছে বহুবিধ সেরিকের ভিতরে তারা আজকে লিপ্ত হয়ে পড়েছে এগুলো থেকে আমাদেরকে পরিহার করে বেঁচে থাকা ফিরে আসা দরকার এটাই আল্লাহ এক নম্বরে কি আল্লাহর উপরে ইমান আনবে আর তোমরা আল্লাহর রাস্তায় যারা আল্লাহর দিনের আলোকে নিভিয়ে দিতে চায় যারা আল্লাহর দিন বলবৎ হবে এটা চায় না জমিনের উপরে যারা ইসলাম থাকুক এটা চায় না হয়তো আপনারা অবাক হবেন যে এমন কে আছে যে জমিনের উপরে ইসলাম থাকুক চায় না যে ইসলামী আদর্শ পছন্দ করে না যে তার নিজের সন্তানকে একটা মুসলিম নাম রাখে না যে তার সন্তানকে শিশু বয়সে কোরআন শিক্ষা দেয় না যে ব্যক্তি তার সন্তানকে নামাজ শিক্ষা দেয় না যে ব্যক্তি তার বাচ্চাকে কোরআনের আদর্শে গড়ে তোলে না যে ব্যক্তি তার শিশু সন্তানকে ইসলামের আদর্শিক প্রতিষ্ঠানে পাঠায় না যে তার সন্তানকে আধুনিক মডার্ন বানানোর জন্য পাশ্চাত্যের কালচারে গড়ে তুলে যে তার সন্তানকে সকালবেলায় সালামের পরিবর্তে ওই বিদেশী সংস্কৃতিকে চর্চা করা শেখায় আমরা কি তাকে বলবো যে সে ইসলামের বন্ধু সেকি ইসলামের সুরিদ সেকি কি আল্লাহর নূরকে তার ঘরে জ্বালাতে চায় না এটাই আল্লাপাক এখানে বলছেন যে তোমরা জিহাদ করো জিহাদ সংগ্রাম করো প্রচেষ্টা চালিয়ে যাও মানুষের কাছে এই নূরকে পৌঁছিয়ে দাও তোমাদের সম্পদ দিয়ে যাকে যে পরিমাণ আল্লাপাক সম্পদ দিয়েছেন এই সম্পদ ব্যয় করে হলেও তোমরা আল্লাহর নূরকে ছড়িয়ে দাও কেন যে এই নূরকে পৌঁছে দেওয়ার ছড়িয়ে দেওয়ার এই দায়িত্ব দিয়েছেন আল্লাহুল আজ যারা আমার সামনে উপস্থিত আছো তারা অনুপস্থিতদের কাছে আমার এই কথাগুলো পৌঁছিয়ে দাও তো তোমরা সংগ্রাম করো তোমাদের মাল এবং তোমাদের যান দিয়ে তোমরা নিজেরা সেখানে সক্রিয় অংশগ্রহণ করো আল্লাহর দিনকে মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য আল্লাহর সমস্ত দিনের উপরে প্রতিষ্ঠিত করার জন্য এবং কি করবে আল্লাহ বলেন এই যে জিহাদ করা সংগ্রাম করা আল্লাহর দিনকে টিকিয়ে রাখার জন্য এই পদ্ধতিটি হচ্ছে আল্লাহর কাছে প্রিয় পছন্দ আর এর বিনিময়ে তোমাদেরকে জান্নাত দান করবেন যেই জান্নাতের ভিতরে থাকবে তোমরা অনন্তকাল এবং যেই জান্নাত তোমাদের জন্য আল্লাহ সুবাহর পক্ষ থেকে এক বিরাট বড় পুরস্কার আল্লাহ বলেন وَمَسَاكِنَ طَيِّبَةً فِي جَنَّاتِ عَدْنٍ ذَالِكَ الْفَوْزُ الْعَظِيمُ الله سبحانه وتعالى এই আয়াতের শেষে বলেন ওয়া মাসাকিনা তাইয়াবা এই জান্নাতু আদন যে स्थाई জান্নাত যেখানে তোমরা অনন্তকাল থাকবে যে জান্নাতের নিয়ামতগুলো থাকবে চিরকাল সেটি তোমাদের এক বিরাট বড় ঠিকানা এই কাফের এবং মুশরেক দুটো দলকে দুটো জাতিকে চিহ্নিত করে ইমানদারদের জন্য যে পন্থাটি বলে দিলেন সেই পন্থাটি হলো আল্লাহর প্রতি ইমান এবং তার সেই সংগ্রাম চালিয়ে যাওয়া আল্লাহাক আমাদেরকে এই সত্যের সংগ্রাম চালিয়ে কোরআনের আলোকে সারা পৃথিবীতে ছড়িয়ে দিতে এবং তার দিনকে সমস্ত দিনের উপরে ইসলামকে বিজয়ী করার জন্য আল্লাহাক আমাদেরকে তৌফিক দান করুন আমিন সম্মানিত দর্শক শ্রোতা এখানেই আমরা আজকের অনুষ্ঠান শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবার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 पाउंड कोड कोड बारे इमेल कर समाधान আমি আপনারা শেখ চারোদিকে চলছে এক জোয়ার প্রচন্ড কাফেলা জান্নাতের সরল পথে আসন গেড়েছে ছয় পাঁচ সে পথকে মসৃণ করতে দেখুন আমার প্রোগ্রাম কালিমার আবেদন কেবলমাত্র পিস টিভি বাংলায় জানুন নিজের জন্য নির্বাচন করেন সেই কাজ যার প্রথম উদ্দেশ্য হল তৌহিদের প্রচার কালিমা আবেদন কাল রাত সাড়ে এগারোটায় আপন সম্প্রচার সকাল সাড়ে আটটায় বাংলাদেশে পিস টিভি বাংলায়